বাংলা মানবতা সমাধান বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআন এমন একটি মানবিক সমাজ गठन करार्जन के निर्देश दे समाज मानुष प्रत्येके चेष्टा करपर के क्या सुखी रखा जाए निजे अधिकार चे निजे आनंद चे निजे सुखर चे अपर केखी रखा जाए से चेष्टा कर चेष्टा जख सक मिले कर तक प्रकारान सबाई सभार द्वारा उपकृत है एक मानविक समाज গড়ে ওঠে দুনিয়ার খড়কুটো দুনিয়ার ঘাস পানি এগুলো মশার মূল্যই সবচেয়ে বেশি এদের মূল্যই সর্বাধিক এই পৃথিবী মানুষের জন্য সৃষ্টি হয়েছে মানুষের চেয়ে বেশি মূল্যবান পৃথিবীতে কিছু নেই সৃষ্টি জগতের মধ্যে কিন্তু দুর্ভাগ্যজনক যে आज के सब जिन मूल्य बेड़े कमे शुदू मानुषर मूल्य मानुष मूल्य आज के हारिए फेज इसलम कुरान एम एक समाज बनिर्माण करते चाय समाज मानुषर मूल्य थकबे दुनिया सबकिछ ऊर्धे अल्लाह दया कुरान आलोके अहिर आलोके जो मानस चल्बे मानस जो आल्ला के पवार जन निजे जान माल सबकि क्रबान कर तक से सबा एके बंद हो जाए सहबाक्राम जो समाजी पे अलकर आने जो जीवन समाज सेनवान व्यक्ति मने करतना जी हमार टेर बेसी जीतु हम मालिक क्यों ही मन करतें ना बर एक ही समान अदिकार मन करतें निजे सम्पत्तर मध्य निजे जो अधिकार जर प्रयोजन তার সমান অধিকার রয়েছে আমার সম্পত্তির মধ্যে প্রত্যেকে প্রত্যেকের প্রতি এমন উদার ছিলেন। আমি কি কল্পনা করতে পারবো এমন একটি পরিবেশের এমন একটি সমাজের কোরআনের নূর ব্যতীত এমন একটি সমাজকে তৈরি করা যায় আজকে যেখানে প্রত্যেকেই আমরা প্রায় প্রত্যেকেই ইল্লা মাসাল্লাহ কিছু মানুষ ছাড়া নিজের সম্পত্তির মধ্যে নিজের অধিকার এটাই একমাত্র অধিকার বরং আরেকজনের সম্পদেও কিভাবে আত্মসাত করবো সে চিন্তা এক সময় এমন ছিল যে দুজনের বাগানের মাঝখানে সীমান্তে আইলের উপরে একটা গাছ এই গাছের ফল দুই বাগানের কেউই নেয়নি ডানের বাগানওয়ালা বলেছে গাছটি আমান্য তোমার আর বামের বাগানওয়ালা বলছে না এটি আমান্য তোমার সুপারি গাছ মাছ আইলের মধ্যে পড়ে আছে ওটার সুপারি বাঁদর খেয়েছে সবসময় মানুষ নেয়নি সাবাইক্রামদের সমস্ত ছিল আরো অকল্পনীয় সার অর্থাৎ আরেকজনকে কিভাবে সুখ দেওয়া যায় তার কাছে কল্যাণ পৌঁছানো যায় এই ছিল বিভোর ভাই মরে যাওয়ার পরেও চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত ভাইয়ের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে লবণ কিনা তোমাদের এখানে কিসের অভাব আছে तुम्हारे खाद आल्लिस बचर बसार चाली ऐसे मेरा टैर पाये बाबा नहीं देखे नहीं अभाव तल्पना करी ये मानुष्ट समझ हुआ उचित प्रिय भाई बोनरा आल्ला कुरानी मूल नीति सुर आल हास नय नम्बर आयात সেখানে ঘোষণা করেছেন বিহিম জীবন বোধ কি তাদের সংস্কৃতিটা কি সংস্কৃতি কাকে বলে শুধু নাচ গান চুরি ডাকাতি আত্মসাত আর ভেজাল দিয়ে মানুষের জীবন নাশ করা আত্মসাত করা এগুলো সংস্কৃতি এগুলো সব পাপ পাপাচার পাপাচার কখনো সংস্কৃতি হয় না সংস্কৃতি হতে হলে পবিত্র জিনিস হতে হয় এমন জিনিস হতে হয় যেটা আল্লাহর প্রিয় মানুষের মনের কাছে হৃদয়ের কাছে যেটা প্রিয় এমন জিনিস হতে হয় যেটার কল্যাণ পৃথিবীতে এবং আখেরাতে মানুষ বোগ করবে আল্লাহ বলছেন আল্লাহিম তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় আমরা তো মনে করি এটা একটা নফল কাজ এটা কথার কথা শুনতেছি এটাই বাস্তব ছিল সাহাবিদের মধ্যে ইসলাম এটাই চায় আলা একজন মানুষ সর্বদাই আরেকজন মানুষকে নিজের উপরে প্রাধান্য দেবে নিজের থেকে আরেকজনকে ভালো মনে করবে তাহলে একটা মানবিক সমাজ তৈরি হবে এটা ভাবার কারণ নেই যে তাহলে আমি যদি অন্যকে প্রাধান্য দেই তাহলে আমি চলবো কেমন আপনাকে তো আরেকজনে প্রাধান্য দেবে আরেকজন ভাই আপনি পেয়ে যাবেন যে তার সুখের চেয়ে আপনার সুখটা বেশি চিন্তা করবে তাহলে এই যে একটা দানের সমাজ তৈরি হবে প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ করার একটা আবহ তৈরি হবে কেমন একটা সমাজ সুন্দর সমাজ তৈরি হবে তখন সেই ছিল। আলা বিহিম, সাহাবাহামদের কঠিন ক্ষুদা নিজের পেটে আছে যেমন এক আনসার পরিবারের ঘটনা নাজিল হয়েছে তাদেরকে নিয়ে মেহমানকে নিয়ে আসলেন শিশুর খাদ্য আছে শিশুদেরকে গোম পড়ালেন বাতেন নিবিয়ে দিলেন খেতে বসলেন জীবন আওয়াজ করছেন শুধু ফাঁকা আওয়াজ মেহমান মনে করলো তারাও খাচ্ছে আসলে সেই খাচ্ছে না আর আল্লাহ মানুষের মন অত্যন্ত সুন্দর জিনিস এই মনের এমন একটা অবস্থা হয় ইমানের তারবিয়াতে ইসলাম কোরআনের তার কোরআনের দীক্ষা কোরআন যেভাবে মানুষকে বিশুদ্ধ করে কোরআনের সংস্পর্শে আসলে কোরআন মানুষকে এভাবে তৈরি করে সে নিজে খেয়ে যে আনন্দ পায় এর চেয়ে বেশি আনন্দ পায় আরো জনকে খাইয়ে যেমন কার ছিল কার দীক্ষা কার শিক্ষা এটি আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষা এই জন্যই সাহিব খানি সহিমের হাদিসে যে নই রুক তা আল্লাম কোরআন ও আল্লামা যে কোরআনের আলম অর্জন করে শুধু কোরআন পডে বুঝে এমন নয় করে তেলাও তো করে অনুদাবন করে কোরানের মধ্যে ভালো মানুষ আর কে হতে পারে মানে কারো ভালো দেখতে না পারা কঠিন খারাপ গুণ শুধু নিজের ভালো সোলোয়া আরেকজনের ভালো একানাও নয় এটাকে বলা সহ লোভ শুধু নিজের লোভ নিজে পাই এই লোভ আর আরেকজনে না পাক এই লোভ নিজের ক্ষেত্রে পাওয়ার লোভ আর আরেকজনের ক্ষেত্রে না পাওয়ার তার চিন্তা সব সময় এই দোষ থেকে যার নবসকে পবিত্র করা হলো হ্যা তারাই তো সফল কাম দেখুন এমন একটা সমাজ পৃথিবীতে ছিল সাহবাকে মানুষ তৈরি করে দিয়েছিলেন। বৈজ্ঞানিক দিয়ে পারবেন না কেউ পারবে না আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞান দিয়ে দিন দিন মানুষ আরো যন্ত্র হয়ে যাচ্ছে আরো পশু আরো খুনি হয়ে যাচ্ছে পাচণ্ড থেকে আরো প্রাচন্ডতম হয়ে যাচ্ছে মানুষকে মানুষ বানাবার সাধ্য তাদের নাই। যন্ত্র বানাতে পারবে লোহ আকাশে উড়াতে পারবে পানির নিচে নিয়ে যেতে পারবে কিন্তু মানুষকে মানুষ বানানো বহুত কঠিন একশো পঁয়ষট্টি একশো তলা বিরাট বিরাট টাওয়ার বানানো যাবে এগুলো সহজ কিন্তু একজন মানুষকে মানুষ বানানো বহুত বড় কঠিন এটা নবীগণের এই তারবিয়ত ছাড়া কোরআনের তারবিয়ত ছাড়া এটা সম্ভব নয় দেখুন আল্লাহ নিজেই সে সমাজের চিত্র সমাজ চিত্রটা কিভাবে খাদ্য আছে এমনটা নয় খাদ্যের প্রতি তাদের আকর্ষণ নিজস্ব আছে তারপরেও তারা খাওয়ায় মিসকিন কেমন কে বন্দিকে মিস্ককে খাওয়ানো এথিমকে খাওয়ানো বন্দিকে খাওয়ানো এটি একটি কৌরণিক সমাজের সভ্যতা কি সংস্কৃতি আজকে তো বন্দিকে পেটানো হয় বন্দি করতে পারলে তাকে যে নির্যাতন করা হয় বিচার বহির্ভূত পাবে এটি কোনো মনুষ্য সমাজের কাজ হতে পারে না এটির তো আল্লার কাছে বিরাট বিচার হবে একজন অসহায় মানুষকে নির্যাতন করলে হ্যাঁ বিচারিকভাবে তার সাজা যেটা তার হবে সেটা হবে তার আগে তাকে অন্যায় ভাবে কষ্ট দেয়া এটি অনেক বড় মহাপ বরং তাকে খাওয়ালে একজন বন্দি আপনার কাছে বন্দি হয়ে গেছে সে অসহায় তাকে মারার মধ্যে কি কি আপনার বিরত্ব আছে কোন বীরত্ব নেই বরং এটা কাপুরুষতা রসোল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে ইশারের ক্ষেত্রে ইশাহারের পদ্ধতির কিভাবে একে অপরকে প্রাধান্য দেয়া যায় যেমন তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হতে পারে আমরা আসবো আবার ইনশাআল্লাহ আমাদের সময় হয়ে গেছে একটি বিরতির যতক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি আসাল্লামের সন্নাতে অভ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্হা সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে প্রিয় ভাই বোনেরা এই অনুষ্ঠানগুলিতে আমরা ইসলামকে আবার ফিরিয়ে আনতে চাই বিশ্বের বুকে প্রাকটিসিংভাবে ব্যবহারিকভাবে একেবারে প্রাণবন্ত করে আমাদের জীবনে আমরা প্র্যাকটিসিং মুসলিম হওয়া চাই কর্মক্ষেত্রে বাস্তব চরিত্রে মুসলিম হওয়া চাই শুধু ফাঁকা উপদেশ দিয়ে গেলাম আর বাস্তবায়ন করলাম না এমনটা যাতে আর না হয় আজকে মুসলিম সমাজে প্রাকটিসিং মুসলিমের অভাব কিন্তু যারা অমুসলিম সমাজে থাকে আমেরিকা ইউরোপ বা অন্যান্য অমুসলিম সমাজে যেই মুসলিমরা আছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে অনেকেই প্র্যাকটিসিং মুসলিম আমরা দেখি আমাদের চেয়েও বেশি যা ইসলামে তারা পেয়েছে তা আমল করছে তারা কিন্তু আমরা আমল ভুলে গেছি আমরা অধিকাংশরাই শুধু মুখের কথার মধ্যে ইসলাম রয়েছে আমাদের আল্লাহ তালা আমাদেরকে ব্যবহারিক জীবনে খাটি মুসলিম অফিক দান করুন দেখুন না বি সাল্লি সাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে তিনি বলছেন তো আমুল ওয়াহেদ এক ফিল একজনের খাবার দুইজনকে যথেষ্ট হয়ে যায় অত আমুলাইনি এক ফিল আর বাঁ দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়ে যায় অত আমল আর বা চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট হয়ে যায় আসলে খাদ্য খুব একটা বেশি লাগে না কার্বোহাইড্রেট কি পরিমাণ লাগে তিনশো গ্রাম খাবার খেলেই আপনার যে কার্বোহাইড্রেটের প্রয়োজন যে এনার্জির প্রয়োজন শরীরে সেটা হয়ে যায় প্রোটিন কতটুকু লাগে আমরা যে প্রোটিন নষ্ট করি এর দশ ভাগের এক ভাগও আমাদের কাজে লাগে না এক ভাগের থেকেও আরও কম আমাদের প্রয়োজন হয় আসলে মানুষ অনেক অপচয় করে খাদ্যের ক্ষেত্রে যেহেতু এটা অপচয়ের পয়েন্ট এজন্য জন্য কোরআনে যেখানেই খাদ্যের কথা এসছে সেখানে আলাদা বলেছেন কুলু অশ্রবু আলাহ শ্রীপু খাও পান করো কিন্তু অপচয় করো না সীমা লঙ্ঘন করো না সূক্ষ্ম বিচার করে খেলে দেখা যাবে চারজনের খাবার জনের জন্য যথেষ্ট আবু আল্লাহ থেকে একটি সালাম একদম একটা সফরে ছিলাম এক ব্যক্তি তার বাহনে ছড়ে আসলো রাহু ডানি করলো চাওয়া চাওয়াই করলো ফক রসুল্লাহ সাল্লামা রসুলাম বলেন যার উদ্বৃত্ত পাথেও আছে খাবার খাদ্য পানিও আছে যার নাই সেটা তাকে সেটা দেয় এভাবে ঘোষণা করলেন তার মানে এইভাবে যদি সময়। তাদের সম্পদ্রে ভাগ করে নেয় তার কোন দাতিনা তিনি একটি চাদর নিজ হাতে তৈরি করেছিলেন সেটা নিয়ে আসলেন্লা চাদরটি নিজ হাতে তৈরি করেছি আপনাকে পড়াবার জন্যে সে আগ্রহী ভাবটা প্রকাশ করে এটা নিলেন মহিলা থেকে ফখরাজ ইজার নবী সালাম সে চাদরটি ইজার বানিয়ে পরিধান করে আমাদের মাঝে বেরিয়ে আসলেন সাহাল বলছেন আমাদের সমাজে হলে তো তাকে খুব বিস্তৃ গালাগালি করা হতো ছোট লোক বলা হতো কলা নাম নবুজি বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে এটা আমি দিয়ে দেবো ফাজ্লাম হ্যা কম বললেন তাকে যে মা আসান তা তুমি খুব ভালো কাজ করি লাফেসাহ সালাহা মহতাজি খুব মুখাপেক্ষী হয়ে এটা গ্রহণ করে এটা পড়েছিলেন তার সংস্কৃতি হলো চাইলেই সেটা তিনি দিয়ে দিতেন নিজের কাছে না থাকলে কার কাছে আছে তার রাস্তা দেখিয়ে দিতেন এই জন্যই একজন কবি বলেছেন লাউ লুদুহ মা কল আতদিহি তিনি শুধু তার কালেমা সেখানে লাখ যদি না হতো তার জীবনে ছিলেন তিনি ফকন ইন্নি আল তুহুল আলবাহা তখন ওই সাহাবি বললেন যে আল্লাহর কসম এটা তো আমি নবীজির কাছে এই জন্য চাইনি যে এটা আমি পরবাসা আল তুহুল এটা আমি চেয়েছি যাতে এটা আমার কাফন হয় আমার মৃত্যুর পরে নবীজির গায়ে লেগেছে তার শরীর মোমারকের পরশ লেগেছে যেই কাপড়ে এটা পরে যাতে আমার কাপন হয় আমি জন্য এটা চেয়েছিলাম বাস্তবে সেই পোশাকটি তার কাঁপন হয়েছিল দেখুন এই যে আজকে জীবন বিমা আজকে বিমা কোম্পানির কোনো অভাব নেই একটি মুসলিম সমাজে বিমা কোম্পানি লাগে না প্রত্যেক মুসলিম পরিবারই একটা বিমা কোম্পানির অফিস জীবন বিমা জীবনের নিরাপত্তা খাদ্য নিরাপত্তা পোশাক আশাক চিকিৎসা পড়ালেখার নিরাপত্তা এগুলি সামাজিকভাবেই ইসলাম এমন সিস্টেম করে দিয়েছে যে সমাজ এটা বহন করবে একে অপরের বহন করবে যার আছে সে যার নাই তাকে বহন করবে বিমার প্রয়োজন নেই কি সুন্দর বিমার একটা সিস্টেম নবীজি বলছেন এখানে একটি শহীদ হাদিস ইমাম নবী আছে সংকলন করেছেন তারা যুদ্ধের সময় যখন তাদের পাথেও ফুরিয়ে যায় খাদ্য পানিও শেষ হয়ে যায় তোয়াম আয়া আলহিম অথবা তাদের পরিবার পরিজনের খাদ্য যখন কমে যায় বিল মদিনা মদিনায় খাদ্য সংকট দেখা দিয়েছে এক সব নিয়ে আসলো কেউ দুমন নিয়ে আসলো কেউ বিশ কেজি নিয়ে আসলো কেউ দশ কেজি নিয়ে আসলো কেউ এক কেজি নিয়ে আসলো যার যা আছে ঘরে সবটুকু নিয়ে আসলো দেখুন বিমা কাকে বলে নিয়ে আসার পরে তিনি যা পাবেন যিনি দু মন তিন মন চার মন দিয়েছেন তিনি একই সমান নেবেন তিনি বলবেন না যে আমি বেশি দিয়েছি আমাকে বেশি দাও তিনি তো নিয়ে এসছেন করার জন্য যে আমার ভাইরা যাদের কম আছে তারা যাতে পেয়ে যায় এমন একটি সমাজ কি বানানো যাবে যাবে না পারবে না ধারে কাছেও বুঝতে পারবে না এটি ইসলামের কোরআনের পক্ষে সম্ভব আমাদের আগে যে পান্তশালা লঙ্গরখানা গুলো ছিল মুসলিমরা পান্তালা নির্মাণ করতো মুসাফিরের জন্য তিন দিন থাকা খাওয়া সব ফ্রি সাবির হোটেল ডলার সেখানে ঢালতে হয় একটা সই একটা কিছু পাওয়া যাবে না পয়সা ছাড়া কিন্তু যখন কোরআনের শিক্ষায় মানুষ জীবন পরিচালনা করত কোরআন থেকে দীক্ষা নিত তখন তো এগুলো ছিল বিনা পয়সায় রাষ্ট্রের সর্বত্র এই নির্মিত ছিল লালা ছিল সেখানে দিনের পর দিন আখেরাতের জন্য এসব করেছে সেগুলো হয়েছে এখন হোটেল এখন তো টয়লেট বিক্রি করে পয়সা কাচ্ছে মানুষ পাঁচ দশ টাকা না দিলে টয়লেটও যাওয়া যাবে না আমরা কোথায় নেমেছি কোরআনের এই দীক্ষাকে বাদ দিয়ে তো নবী সাল্লাম বলছেন এদের যখন খাদ্যের অভাব হয় এক কাপড়ে সব খাদ্য আশারি গোত্রের মুসলিমরা তারা একত্রিত করে তারপর একটা পাত্র দিয়ে সবাই মেপে নেয় তারা আমার উম্মত তারা আমার আমিও তাদের নবী সালাম এটাকেই বলেছেন এটাই হলো আসলে বিমা এখন তো বিমা হলো কেবল পয়সা লুট করার জন্য সব হলো নিজের স্বার্থ ইশা আল্লাহ কেবারে যে নেয় সেটাও নয় তবে এগুলো পরিবর্তন করে এই মানবিক মূল্যবোধ রচনা করতে হলে কোরআন লাগবে দুনিয়া সুখের হবে আখেরা সুখের হবে মানুষ মানুষ হতে পারবে প্রিয় ভাই বোনেরা রসল্লাহ সাল আলহিম তিনি বাস্তবে এমন একটি সমাজ তৈরি করি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সাদ হাজার তারা যখন দুইজন ভাই হলেন তখন সাদ রবি ছিলেন মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি তিনি কিভাবে তার ভাই আব্দুর রহমানকে সহায়তা করেছিলেন এটিতে ইতিহাস আব্দুর রহমান তখন বললেন যখন সাদা স্ত্রী বরকত দান করুন দেখুন কি অবস্থা কি প্রস্তাব আনাজ বলেন যে আমাদের সমাজে কেউই নিজের সম্পদে প্রতিবেশীছে অধিকার বেশি আছে আমার এটা আমরা কেউই মনে করতাম না আসুন না আল কোরআন বিধান দিয়ে আমরা এমন একটি জীবন তৈরি করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রিয় ভাই বোনেরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছিস